السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة عمالنا من يهدي الله فلا مضلله ومن يذلله فلا هاديله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدية هدية محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ظلالة وكل ظلالة في النار صدقو بغلب حشي بحيرة আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং ত্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ আপনারা অবগত আছেন যে আমরা গত দুই সপ্তাহে মৃত্যুকে কেন্দ্র করে আলোচনা করেছি এবং গত সপ্তাহের আলোচনা কখন এবং জানাজার নামাজ সম্পর্কে হয়েছে জানাজার নামাজ থেকে নিয়ে তারপরের কাজগুলি বা বিধানগুলির আজকে আলোচনা করা হবে ইনশাল্লাহ আমরা বলেছিলাম যে জানাজার নামাজ একটি এমন নামাজ যেই নামাজে আমরা মুসলিম মাইয়েতের বা মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে থাকি আর সেই দোয়া যদি আল্লাহ আল্লাহতালার কাছে গ্রহণীয় হয় তাহলে সে মানুষ হয়তো পরিত্রাণ পেয়ে নিবে সেজন্য এটি একটি বড় জিনিস এবং বড় ইবাদত যেটা আমাদের প্রত্যেক ভাইকে করতে হবে এবং সবাইকে সবসময় খেয়াল রাখতে হবে মানুষ যত বেশি মানুষের জানা যায় হাজির হবে এবং উপস্থিত হওয়ার চেষ্টা করবে আশা করা যায় তার তারাও মানুষ বেশি করে আসবে এবং আসার চেষ্টা করবে এই জানাজার নামাজের সংক্ষিপ্ত আমরা একটু ওখান থেকে করে বর্ণনাটা দিয়ে আগে আলোচনা যাব জানাজার নামাজ যখন আদায় হবে তখন প্রথম তকবির দেওয়ার পর সুরায় ফাতেহা পাঠ করতে হবে দ্বিতীয় তকবির দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে জানাজার দোয়া কয়েকটি বর্ণিত হয়েছে সবগুলি যে কোনো একটি দোয়া করা যায় এই জানাজার দোয়াই হলো মাইয়তের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া যদি সেই দোয়াটা আল্লাহ তালার কাছে কবুল হয় তাহলে মাইয়ত আলহামদুলিল্লাহ ছাড়া পেয়ে যাবে এবং জান্নাত হবে এই জন্য প্রত্যেক ব্যক্তিকে যারা জানা জানাজায় শরিক হয় তাদেরকে জানাজার দোয়া মুখস্থ করা এবং পড়া জরুরি এবং কর্তব্য যদি কোন মানুষ এই জানাজার নামাজের যতগুলো কাজ আছে তার মধ্যে এই দোয়াটা বেশি ইম্পর্টেন্ট তো যদি কেউ জানাজায় পড়তে গিয়ে এই দোয়াটাই না পড়তে পারলো তাহলে তার জানাজায় শরীফ আর না হওয়া সমান হয় সমানই প্রায় না হলে একটা দোল বেশি হলো এটা দেখা গেল আসলে কিন্তু জানাজার আসল উদ্দেশ্য পালন হলো না সেজন্য জানাজার দোয়া আপনাদের মুখস্থ করে নেওয়া কর্তব্য এবং জরুরি জানাজার এই দোয়ার পর চতুর্থ তকবির দেওয়ার পর সালাম ফেরাতে হবে সালাম এক সালামেও জানাজার নামাজ হয় এবং দুই সালামেও জানাজার নামাজ হয়ে যায় জানাজার নামাজ হয়ে গেলে কমপ্লিটলি এখন সে মানুষকে সেখান থেকে খবর দেওয়ার জন্য আলোচনাটা এই কারণে করে নিলাম যে এই কাজগুলো ঠিক না বেঠিক এই কথাটার পর এখন একটু জানা সহজ হব বেশিরভাগ জায়গায় সব জায়গায় নয় দেখা যায় মানুষ যখন জানাজার নামাজে দাঁড়ায় তখন কিছু কিছু মানুষের কাফারা নামাজের কাফারা নিতে বা নামাজের কাফফারা নির্ধারণ করতে শুরু করে অনেক জায়গায় যে এ মানুষের এতগুলো নামাজ ছুটে গেছে সেজন্য নয়ের কাফারা এত হাজার টাকা হয়েছে এটা আদায় করতে হবে এই বিধানটা কি এর কি ইসলামে কোনো আসল বা এর দলিল আছে না নেই না আমরা এমনি করে থাকি ना उनारा का थे दरकार का बलाफारा बोला दंड मानुष एक क्षेत्र जे क्या क्षार क्षतिपूरण जो दी है काफारा बला है सरियते अनेकगुल जगह काफफार बर्णना जेमन क्यों जदि रोजा ड़े देखते तरह काफफारा की কেউ যদি রোজা অবস্থায় তার স্ত্রীর সঙ্গে সহবাস করে নেয় তাহলে তার কাফারা কি কেউ যদি কসম খাওয়ার পর কসম না করে তাহলে তাকে কাঠারা দিতে হয় কেউ যদি নজর মানার পর মানত করার পর না করে তাহলে তাকে কাঁপাড়া দিতে হয় এইভাবে কেউ যদি স্ত্রীর সাথে শ্রাবী অবস্থায় মিলিত হয় তবুও তাকে কাফারা লাগে কেউ যদি স্ত্রীর সাথে জেহার করে নেয় তবুও তার কাফাড়ার বিধান আছে তো এরকম প্রচুর ইসলামে এবং আরো কয়েকটি জায়গায় কাফার বিধান আছে তাহলে এই কাফার বিধানগুলির প্রমাণ কোথায় পাওয়া যাবে কোরআনে পাওয়া যাবে কাফার বর্ণনা পাওয়া যাবে এখন এই নামাজ ছাড়ার কাফারা কোথায় বর্ণনা হয়েছে একটু বলতে পারবেন কেউ কোন কোরআনে নামাজ ছেড়ে দিলে এই কাফারা দিতে হবে বর্ণনা আছে হাদিসে কাফারা দিতে হবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে এই বর্ণনা আছে এবং মনে রাখবেন নামাজ কখনো মানুষের মাফ হয় না ক্ষমা হয় না একজন অসুস্থ মানুষকেও নামাজ পড়তে হয় যতক্ষণ ধরে তার জ্ঞান থাকবে যতক্ষণ ধরে এক অসুস্থ মানুষের জ্ঞান থাকবে অতক্ষণ ধরে তার উপর নামাজ জরুরি যদি কোনো মানুষ অসুস্থ হয় আর সে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তাহলে তাকে বসে নামাজ পড়তে হবে যদি সে বসেও না পারে তাহলে সে শুয়ে পড়বে শুয়ার পরেও যদি অসুবিধা হয় তাহলে সে ইশারা ইশারে নামাজ পড়বে কিন্তু নামাজ তাকে আদা করতেই হবে কিন্তু কেউ অসুস্থ হওয়ার পর যদি তার জ্ঞান শূন্য হয়ে যায় জ্ঞান হারিয়ে যায় তাহলে যখনই তার জ্ঞান হারিয়ে যাবে তখন থেকে তার নামাজ মার ওই মানুষের আর নামাজ নেই কেউ মনে করেন আর যদি তার জ্ঞান হারিয়ে যায় যে কোনো অসুখের কারণে হোক তাহলে সেখান থেকে তার নামাজ ক্ষমা সে যদি মারা যায় তাহলে এর জন্য কোনো কাফারা নেই কিন্তু তবুও যদি কেউ কাফফারা আবিষ্কার করে দেয় তাহলে এটি একটি পুরোপুরি ঘন্যবি আছে যেটা থেকে আমাদের সতর্ক থাকা দরকার এবং বিশেষ করে আলমলা থেকে সতর্ক থাকা দরকার যা এরকম করে কাফারা মানুষের কাছে আদায় করে এবং যদি যদি কাফারায় যাদের টাকা পয়সাওয়ালা মানুষ তাদেরকে নামাজ পড়তে হতো না মৃত্যুর আগে বলে যেত যে আমার এই দশ বছরের বিশ বছরের পঞ্চাশ বছরের নামাজ কতখানি কাফারা আছে আমার ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়া আছে একটা চেক লিখে দিয়ে চলে যেত যে কাফারা নিয়ে কিন্তু তাহলে এটা কোন জিনিস যেটা আমাদের এখানে করা হচ্ছে এই কাফার কোনো বিধান নাই ভাই এরকম নিজে আবিষ্কার করতে শুরু করেছে যেমন আহলে কে খ্রিস্টান এবং ইহুদিরা নিজে নিজে করা তাদের সেই তরাস এবং ইঞ্জিনের আয়াত পরিবর্তন করে বিধান লিখেছে এরকম একটা কু অভ্যাস এখানে একটি কথা আমি আরো এর সাথে সাথে বলে দেওয়া ভালো মনে করছি যে এই যে কাফফারা মানে ওইটা কাজ না করলে এই দণ্ড বা কাফফারা দিলে তা আদায় হয়ে যায় যেগুলো জিনিসে ইসলাম বা এর বেশি কেউ আবিষ্কার করবে হবে না এখন মনে করেন আমাদের প্রত্যেক মানুষের বা প্রত্যেক সাবালক এবং সজ্ঞার মানুষের উপর নামাজ খরচ পাঁচ অক্সের তাই ভাই এখন যদি কেউ বলে বা কেউ কোন মানুষ হজের নিয়োগ করেছিল বোটে টাকা পয়সাও জমা করেছে কিন্তু সে মানুষ হজ করার আগে মারা গেছে তাহলে সে মানুষের হজ যদি তার করে দেয় তাহলে হজ না হবে না হয়ে যাবে কেন হবে এ কারণে যেটার প্রমাণ আটে এবং এখানে বদল হবে কিন্তু নামাজের বেলায় কোন রকম বদল এবং নেই কান্য কাজে যাবেন না এই সময়ে এই বেদায়তের সময় কথা শুনেন যেটা দেশে করা হয় এই বেদায়াতটি কি নামাজ তামাজ যখন হয়ে গেল জানাজার নামাজ বা তার আগে কোথায় লাইনে দাঁড় হওয়ার পর জিজ্ঞাসা করা হয় যে এই লোকটা কেমন ছিল মাইয়ের বলে কেন এই কাজ করা হয় এটা নতুন কাজ কর থেকে শুরু হয়ে গেল ওনাদের ধারণা যে এরকম যদি বলি আমরা ভালো হয় ভালো মানুষ ছিল তাহলে মনে হয় এই মানুষের আর আজাব হবে না সেই কারণে তাকে বলছে কি ভালো ছিল কারণ কি কারণ একটা হাদিস তারা পড়েছে এবং জেনেছে আর ওই হাদিসটার ওপো আমল তারা করছে হাদিসটা রূপ এক একরকম আর করেছে আর একরকম হাদিস টি কি বোখারি মুসলিমের হাদিস মুরা হাদিস্লাম্বী জানাজা আল্লাহ রসুল সাল্লাহ্লামের পাশ দিয়ে এক জানাজা যায় এক মাইয় যায় ফাসনা আলী হা মানুষেরা সেই জানাজার বা মৃত মানুষের ভালো বর্ণনা করে যে লোকটা ভালো মানুষ ছিল ভাই এখনো গ্রামে গঞ্জে যখন কোন মানুষেরা যখন মাটি দেওয়ার কথাবার্তা বলে না যদি করত বা ফকির মিস্ত্রিনকে ভালোবাসতো লোকটার মধ্যে গর্ব ছিল না এগুলো কথা বলে না বলে না তো এরকমই ঘটনা আল্লাহ রসুল সাল্লাম সাল্লামের পাশ দিয়ে যখন সেই জানাজা যায় তখন লোকেরা তার ভালর বর্ণনা করে তখন আল্লাহ রসুল বলেন যে ওয়াজাবাদ ওয়াজাবাদ ওয়াজাবাদ তিনবার বলেন তার উপর জরুরি হয়ে গেল তার উপর জরুরি হয়ে গেল তার উপর জরুরি হয়ে গেল কিছুক্ষণ পর আবার এক জানা যা যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে যে লোকেরা ছিলেন তারা ওই লোকটার একটু কু বর্ণনা করলো খারাপ মন্দ বর্ণনা করলো লোকটা খুব ভালো ছিল না হয় না হয় না খারাপ মানুষ হতে যায় তুমি তো আল্লাহ রসুল আবার বললেন ওয়াজাবাত, ওয়াজাবাত, ওয়াজাবাত। জরুরি হয়ে গেল জরুরি হয়ে গেল আল্লাহ যার মন্দ বর্ণনা করা হলো তবুও বললেন অজাবাদ ব্যাপারটা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যখন প্রথম জানাজা এবং তোমরা তার প্রশংসা করেছিলে তখন আমি যখন বলেছিলাম অজাবাত অর্থাৎ তার উপর জান্নাত ওয়াজেম হয়ে গেছে আর দ্বিতীয় ব্যক্তি যখন গিয়েছিল দ্বিতীয় এবং তোমরা তার মন্দ বর্ণনা করেছিলাম তার উপর জাহান্না যে কোনো মুসলিম ব্যক্তির যে কোনো মুসলিম ব্যক্তিকে যদি কোনো মানুষ মানে মুসলিম মাইয়েতকে মাইয়েতকে যদি চারজন ভালো মানুষ ভালোর সাক্ষী দেয় তাহলে সে মানুষকে জাননাতে আল্লাহ তালা প্রবেশ করাবেন চারজন ভালো মানুষ সৎ এবং আল্লাহ করেন আল্লাহ ওয়া ওয়াসাল আসা যদি জন মানুষ তার প্রশংসা করে তো জান্নাতে যাবে না যাবে না আল্লাহ রসুল বলেন তিনজনও যাবে আল্লাহ রসুলকে আবার জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা দুইজন যদি ভালোর প্রশংসা করে তো যাবে না যাবে না বলছে দুইজনের ক্ষেত্রেও যাবে বলছেন সাহাবি আমরা কিন্তু একবার ভালো বললে জাননাতে যাবে কি যাবে না এই কথাটা জিজ্ঞাসা করেন এই হাদিসটিকে বোখারি নাসাই এবং বর্ণনা করেছেন এই প্রতি আমল করতে গিয়ে তারা এই কাজটা করেন কিন্তু এই যে পদ্ধতিটা নামাজের সময় এরকম করতে হবে এই হাদিস থেকে কখনো বোঝা যায় না এই হাদিস থেকে বোঝা যায় যে মানুষ এমনি এমনি তাদের মুখ থেকে তার প্রশংসা হবে এবং এমনি এমনি তার মুখ থেকে মন্দ প্রশংসা হবে আর যদি চারজন মানুষের সাক্ষী দেওয়ার কারণে জানলাতে চলে যায় আর মানুষগুলো যদি ভালো না হয় তাহলে এটা কখনো হবে না কারণ সে তার সাক্ষী বা সেই মাইয়েদের সাক্ষী স্বয়ং সাহবাইকে আমরা দিয়েছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাহাম তার সত্যিত করেছিলেন তবে এখনো সাক্ষী দিলে যে হতে পারে কিন্তু সে যে সাক্ষী দেবে সে মানুষকে অবশ্যই সৎ হতে হবে নাহলে পৃথিবীর এরকম কোনো মানুষ নেই যে যে মানুষ মারা যায় আর সে মানুষের চারজন মানুষ তার প্রশংসা না করে কিছুদিন আগে দেশের একটা ক্যামেরা গেল ভাই শামসুর রহমান কমিউনিস্ট প্রাস্তিক কবি আচ্ছা বলেন তো ওকে ভালো বলার মানুষ আর ছিল না ছিল না শত শত হাজার ছিল তাহলে কি জানলাতে যাবে সেই জন্য জেনে রাখবেন কক্ষণে কোনো মানুষকে চারজন সাক্ষী দিলেই যে জানলাতে চলে যাবে হয় না চারজন মানুষকে শত মানুষ শত হবে একজন যদি মুশ্রিক মারা যায় কোন দেশের বড় প্রধানমন্ত্রী যদি মারা যায় তাহলে তার প্রশংসা কিন্তু এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো এই যে ওই মানুষ আসলে সত্য এবং আসলে সৎ মানুষ সেই মানুষকে ভালোবাসে এবং তার সাক্ষী দিয়ে থাকে আর মানুষকে মানে মোকা পেয়ে সুবিধা পেয়ে চেপে ধরে কারো প্রশংসা করাই নিব এখানে তো নিয়ত গড়বড় নিয়ত গড় এখন একজন মানুষ যদি মারা যায় যদি থাকে আচ্ছা বলেন তো মানুষ কোন লজ্জা হবে মানুষকে খারাপ বলবে না তো ওই সময় যেখানে জানাজার নামাজ হলো আরে মামসা বলে সাক্ষী দেয় আর ভালোর জন্য তার উপর আমাকে লজ্জায় সাক্ষী দিবে না ওই দিন কে ভাই কোন ভাই বলছিল যেরকম সাক্ষী দিতে বলেছে আর একজন শয়ান মানুষ পিছন থেকে উল্টা কথা বলে দিয়েছে তাহলে ওকে নিয়ে ঝোড়া লেগেছে ভাই এখানে পুরোপুরি নিয়তের ব্যাপার এখানে এই সাক্ষীটা হবে এমনি এমনি এটা কোনো দাঁড়িয়ে এবং মানুষের কাছে সে সাক্ষী নেওয়া হবে না এই জিনিসটা যেন আবার মনে রাখা হয় এই সময় নামাজ পড়ে বা নামাজ পড়ার আগে বা পরে এই ধরনের একত্রে সাক্ষী নেওয়া এ হাদিস থেকে বুঝায় না এ হাদিস থেকে বুঝায় যে লোকটা যদি আসলে মানুষ হয় এবং মানুষের মুখে মুখে যদি হয়ে যায় তাহলে সেই সাক্ষীকে এরকম একত্রিত পরে একসাথে সাক্ষী নেওয়া এটা ইসলামে বা হাদিসে বা সঠিক মতলবে এবং মানে বুঝায় না তাই আমাদের কে থেকে বিরত থাকতে হবে আমি বা যে আমরা যে আলোচনা শুনে আসছিলাম সেটা হলো জানাজার আলোচনা যে জানাজার নামাজ পড়ার পর আমাদেরকে কি করতে হবে এতক্ষণে জানাজার নামাজের শুরুতে যে সমস্ত বা যে দুটি বিরাতে কাজ আমরা দেশে দেখতে পাই সে দুটির আলোচনা হল এবার আমরা দোফনের কাজে বা দফন কাজের ব্যাপারে আলোচনা ফিরে আসছি দফন একটি জরুরি কাজ এবং ওয়াজেপ কাজ দফন করে দেওয়া মানুষকে মাটির ভিতর ঢুকিয়ে দেওয়া কবর কবরে দেওয়া বা দফন করা কাজ কাজটি একটি ওয়াজেপ কাজ এই দফনের কাজটা যেমন মুসলিমদের জন্য ওয়াজেপ তেমন কাফের জন্য ওয়াজেপ আমাদের যেমন করবো এবং এরকমই কর্তব্য যদি ওখানে যদি তাদের দফন করার লোক না থাকে প্রমাণ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করেন তখন তাদেরকে মাটির উপর ফেলে আসেনি বজারের যখন যুদ্ধ হয় तक काफे दे के बदर एक कूप छूपे ढुका दिए इस जे तो जत जगह युद्ध हो समस्त जैगे आल्लाह रसुल काफे दे के दफन कर दिए एस জন্য দফন কাজটি হল ইসলামের একটি সুন্দর কাজ যদি কোন মানুষকে দফন না করা হয় তাহলে সে মানুষ পচে যাবে সরে যাবে দুর্গন্ধ হবে এবং ওই মানুষের বেজ হবে পুকুর শ্রীগাল এবং পশু পাখি তাকে ছুঁড়ে নুচে নুচে খাবে এবং সেই জিনিসটা কখনো শোভনীয় নয় সে কারণেই দফন কাজটি হচ্ছে ওয়াজেব এবং জরুরি কাজ সেটা মুসলিমদের ক্ষেত্র এবং ও মুসলিমদের ক্ষেত্রেও এই দফনটা কোথায় করতে হবে দফন কাজ কোথায় করতে হবে আল্লাহ রসুলের যুগে যতগুলো মহিলাই হোক আর পুরুষে কিন্তু দুটি ক্ষেত্র বা দুই প্রকার লোক যাদেরকে কবরস্থান ছাড়া অন্য জায়গায় দফন করা হয় এক নম্বর হলো শহীদেরা শহীদরা যারা শহীদ হবেন তাদেরকে ওই স্থানে দফন করতে হবে যেখানে তারা যে মাঠে তারা শহীদ হয়েছেন যেমন বদরের যুদ্ধের সময় বদরের শহীদদেরকে সেখানে দফন করা হয়েছে ওহদের যুদ্ধের সময় সেখানেই করা হয়েছে আর দ্বিতীয় ওহীদের সহাদ সৌভাগ্যবান এবং তারা যারা হচ্ছেন আমি আই কারাম সালাম নবীদেরকে সেখানেই দফল করতে হবে এবং সেখানেই তাদেরকে মাটি দিতে হবে যেখানে তারা ইন্তকাল করেন এর প্রমাণ এর প্রমাণে আল্লাহ রসুল সাল্লাহাম প্রথমে আল্লাহ রসুল তোমাদেরকে আদেশ করে আন্তরাত এই শহীদদেরকে নিয়ে ফিরে যাও এবং সেখানে দফন করো যেখানে তারা শহীদ হয়েছে কোথেলা একজন বলছেন স্বজনীদদের কে হয়। এবং সেখানে দফন করতে হয় তার স্পষ্ট আল্লা রসুল সাল্লি সাল্লাম যখন ইন্তকাল হন ওফাত হয় বলছেন লাম্মা কবেদা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে রসুল আল্লাহ সাল্লাম সেই তো আমি আল্লাহ রসুল্লামের নিকট থেকে যে বিষয়ে এমন কিছু শুনেছি যেটা আমি ভুলিনি বলছেন মা কাবাজ ভালো মনে করা হয় যে জায়গায় দফন করা ভালো মনে করা হয় সেই জায়গায় নবীদের কি হয় কবচ হয় বা তাদের ইন্তকাল হয় বা তাদের ওসা তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি করা হয়েছিল इंतेकाल से अल्लाह खनन आल्ला दफन कराबियाारा छा आल्ला रसुले जो सब सहबाइक राम इंतेकाल कर सबा के दफन करबर स्थान এখন আমাদের দেশের একটি কিছু চাল চলন দেখে যদি কোন মানুষ কারো হুজুর কারো পীর আর না হলে বাড়ির ভিতরে কবর দেন কত পতুয়া খালি আসতে যে আমাদের বাড়ির ভিতরে কবর আছে ওখানে নামাজ হবে কি হবে না তো এই যে বিধান বা এই যে নিয়ম এগুলো ফলো করতে হবে না আমাদেরকে এখন অনেক মসজিদের ভিতরে কবর মসজিদে না থাকলে দেওয়ালের মসজিদের দেওয়ালের সাথে সাথে কবর পাশে কবর ডানে কবর, দিও ভাই মসজিদের পাশে কবর দিলেই কি তার মানে জান্নাত হয়ে যাবে কখনই হবে না মানুষ তখনই জান্নাত লাভ করতে পারে যখন তার আমল ঠিক হবে আর কোবরের আজাব কোবরের আজাব মাফ হয় না এই কবি কোথায় পেল এখন কাজী নজরুল ইসলামের কোথায় যদি কারো দলিল হয় তাহলে তারা দিবে কিন্তু ইসলামের এটা বিধান না এবং অনেক মানুষ আমাদের দেশে কাজী নজরুল ইসলাম দলিল করে গিয়েছে। যারা গান করে এগুলো যে কথা বলছিলাম সেটা হলো যে মানুষ যেখানে মারা যাক তাকে কবরস্থানে দফন করতে হবে যদি কবরস্থান থাকে এবং কবরস্থান করে নেওয়াটা এ কারণেই একটা মোস্তাহাত কাজ একটা গ্রামের একটা গ্রামের লোককে বা দুই চার গ্রামের লোককে মিলে একটা আলাদা করে সেপারেট কবরস্থান করে নেওয়াটা একটি মোস্তাহ কাজ যেমন আল্লাহ যুগে বা জান্নাতুল বাকি কবরস্থান ছিল এবং এখনো মোদিনাবাসের জন্য ওইটাই কবরস্থান এবং আপনারা স্বচক্ষে দেখছেন যদিও অনেক মানুষ এই মহফিল থেকে উঠে যাওয়ার পর সৌদি আরবের খুবই সমালোচনা করতে ভালোবাসে সৌদি আরবের কোন জায়গা জায়গায় দেখান যে তারা মসজিদের পাশে একটা কবর দিয়েছে বাড়ির ভিতরে একটা কবর দিয়েছে আর এই জায়গার একটা কবরস্থান আলাদা আর ওই জায়গার একটা কবরস্থান আলাদা যদি আমাদের দেশের কিছু মানুষের কবরস্থান থাকেও তাহলে দেখবেন যে একটা পাহাড় কবরস্থান একটা পুকুরের পাহাড় আর একটা কবরস্থান কারো একটা ভিটা মাটি আর একটা কবরস্থান কারো মসজিদের পাঠিয়ে এরকম মনে হচ্ছে আলাদা আলাদা করে বাবদা দূষণ পত্তি বেছে নিয়েছে কিন্তু সৌদি আরবে দেখান তো এরকম করা হয়েছে প্রত্যেক শহরে যেখানে মানুষ আছে তাদের জন্য আলাদা আলাদা কবরস্থান করা হয়েছে এটাই নিয়ম আমার জায়গাটা বেশি ভালো আমার জায়গাটা বেশি ভালো আর একজন গরিব মিসকিন যখন মারা যাবে যার কবরস্থান নাই তখন প্রথম প্রশ্ন যাগবে যে দখন কার কবরস্থানে করা হবে সেগুলো মুসলমানদের মধ্যে মতভেদ এবং ভেজাল না যদি আজ সবারই এই খবরস্থান থাকতো তাহলে একজন গরিব দুঃখীর বেলা এই সমস্যা আসতো না এমনও সমস্যা ঘটেছে যে মানুষ মারা গেছে কিন্তু কোথায় দর্পণ করতে হবে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে মাইগেতে এখানে পড়ে আছে কিন্তু খবর কোথায় দেওয়া হবে জায়গা খুঁজে পাওয়া আছে শেষ পর্যন্ত বাধ্য হয়। সে মানুষকে নিজের জমি খরিদ করে নিজের টাকা দিয়ে জমি খরিদ করে সেখানে খবর দিতে হয়েছে একটা খবর একটা জায়গায় এগুলো করা হয় এগুলো সুন্দর পদ্ধতি নয় এগুলো ভালো পদ্ধতি নয় যদি আপনাদের নাও থাকে বা থেকেও যদি যায় তাহলে এইগুলো জায়গার হেফাজত করবেন এবং ভালো করে করার চেষ্টা করবেন একত্রিত করার চেষ্টা করবেন বহু লাভ আছে এই লাভগুলোর মধ্যে মনে করেন এই যে কবর জিয়ারত হচ্ছে বা মানুষ যে কোবর দিয়ারত করতে যাচ্ছে আর যদি একস্থানে এক জায়গা যদি এই কোবর থাকে বা গোস্থানটা একটাই হয় তাহলে মানুষ যখন দোয়া করতে যাচ্ছে একজনের জন্য দোয়া করতে করতে সবারই জন্য একসাথেই দোয়া হয় মনে করছে একটা চাকরি আমি পেয়েছি ও খুব মনে মনে ভারত হ্যাঁ এখানে পঞ্চাশ টাকা আদায় হলো ওখানে একশো টাকা হলো যত বেশি কবরস্থান হলো ওর বেশি ইনকাম হলো এই হলো সমস্যা ভাই দেশের কবর দিতে হবে না সে মানুষ ভালোই হোক আর খারাপই হোক কারণ ঘর হচ্ছে থাকার জায়গা এবং আল্লাহ রসুল বলেছেন যে তোমরা বাড়িকে কবরে পরিণত করিও না কি বলেছেন বাড়িতে কোবরে পরিণত করিও না কবরস্থানে না তাই বাড়ির মধ্যে কবর হবে না এভাবে মসজিদে হবে না কারণ আল্লাহ রসুল হাদিস নিষেধ করেছেন যে মানুষ যেন তার কবরস্থানকে বা তার কোবরকে মসজিদে পরিণত না করে এভাবে কোন মানুষের কোবরকে যেন মসজিদে পরিণত না করা হয় মসজিদে পরিণত করা বলতে কি বুঝায় যে সেখানে যেমন নামাজ পড়া হয় মসজিদে তেমন সেখানে নামাজ পড়তে আরম্ভ করবে মানুষ কিছুদিন পর তখন দেখা গেল যে কি না হয়ে কবর তার কি আবর্জনা হচ্ছে আচ্ছা মসজিদের কবরটা তো একটু পাশে আছে কি সমস্যা আছে নামাজটা হয়ে যাবে এরকম মসজিদে নামাজ পড়তে হবে না যে মসজিদের কবর আছে আচ্ছা এখন এই যে বিধানটা জানা গেল সেটা হলো যেই হোক নবী এবং একটি গোরস্থান করে নেওয়া ভালো যেমন আমাদের রসুল সাল্লা সাল্লামের যুগে ছিল এবং এখনো বর্তমানে সৌদি আরবে আমরা এটা লক্ষ্য করে থাকি এবং দেশটাও অনেক জায়গায় এরকম আছে এই কবর করার বিষয়ে কিছু বিধান বা ইসলামিক বিধান বিধান আমাদের জানতে হবে কবর খোদাই করা কি ভালো কাজ এবং এই কবর খোদাই করার সময় কবরকে গভীর করতে হবে এবং প্রশস্ত করতে হবে এবং সুন্দর করতে হবে এরকম না হয় যে যেমন গরু ছাগলকে মাটি দেওয়া হয় কোন রকম করে খালি গর্তটা করে ঢুকাই দিয়ে চাপা মাটি দিয়ে চলে আসা হলো এরকম যেন করা কবরের কোবরের গর্ত গভীর করতে হবে আবার প্রশস্ত করতে হবে আবার সুন্দর করতে হবে আল্লাহ এবং এই কবর দুই প্রকারের হতে পারে কোন দুই প্রকার আরবিতে এক প্রকারের কবরকে বলা হয় শাক আর দ্বিতীয় প্রকারের কবরকে বলা হয় লাহ এবার বাংলা অনুবাদ করলে বলা যেতে পারে একটা হলো বগলি কবর আর একটা হলো সোজা বা সিন্ধু কি কবর যেটা সরাসরি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগেও এই দুধরনের কবরের প্রমাণ আছে স্বয়ং আল্লাহ রসুল্লাহ সাল্লামের যখন ইন্তকাল হয় তখন কোবর খোলার ব্যাপারে মদিনায় দুইজন মানুষ প্রসিদ্ধ লোক ছিল তখন সাদাইকে আমরা বললেন যে দুজন খবর দিব जे व्यक्ति आगे आजबे छे लहाद सेहत कबर खनन हो। শখ খবর খন করাই হোক বগলি কবর খনন করা হোক বা আল্লাহ রসুলের আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল সাল্লা আলু সাল্লাম অন্য এক হাদিতে এই বগলি কবর করা ভালো বলেছেন সেই দুই কবরই দুই প্রকার কবরই করা ভালো কিন্তু বগলি কবর করা হচ্ছে উত্তম কবর যেমন ত্রনবীর সাল্লাহ সাল্লামের কবর হয়েছিল এবং এই বগলি কবর বা সজা কবর এই দুই প্রকার কবরের বিশেষ একটা স্থানও হতে পারে যে সমস্ত জায়গায় মাটি খুব নরম বালি মাটি ধসে পড়ার সম্ভাবনা থাকে তাহলে সেই সমস্ত জায়গায় সিন্দুকি কবর বা সজা কবর করে দেওয়াই ভালো আর যেই জায়গায় মাটি শক্ত তাহলে সেরকম জায়গায় বগলি কবর করে দেওয়াই উত্তম আর এই কবর যখন খনন হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তখন এই কবরে মায়েতকে রাখতে হবে মাইয়েতকে রাখতে পারে শুধুমাত্র পুরুষেরা মাইয়েত পুরুষই হোক বা মহিলাই হোক কবরে রাখার ক্ষমতা বা মর্যাদা বা তার হক দেওয়া হয়েছে কাদেরকে পুরুষকে মহিলারা জন্য কোনো মহিলাকে কবরে বা পুরুষকে কবরে না রাখে এবং এই আমলেই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত হয়ে আসছে পুরুষেরা মাইয়েতকে কোবরে রাখবে তবে মাইয়েতকে কোবরে সেই মানুষকে রাখা ভালো যে মানুষের সাথে মায়েতের সম্পর্ক আছে বা আত্মীয়তা আছে এরকম মানুষই যেন কবরে রাখে কারণ সেই সেই মাইয়েতের মর্যাদা বেশি বুঝে এবং তাকে বেশি ভালোবাসে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে গোসল দেন এবং কবরে রাখেন আল্লাহ রসুলের বিশেষ কিছু আত্মীয়রা আল্লাহ রসুলের জামাই আল্লাহ রসুলের চাচা এবং আল্লাহ রসুলের চাচা তো ভাইয়েরা সেজন্য মাইয়েতের যার আত্মীয় স্বজন হবে তারাই যেন সে কাজটা করার চেষ্টা করে এটা বেশি উত্তম যখন মাইয়েতকে কবরে রাখতে হবে সেই সময় উত্তম জিনিস হলো এই যে মাইয়েতকে পায়ের দিক থেকে মাথার দিক থেকে কবরে ঢুকাতে হবে এবং কবরের যেটা পায়ের দিক সেই দিক থেকে ঢুকাতে হবে অর্থাৎ মনে করেন এটা কবর এদিকে মাথা এবং এদিকে পা থাকবে যখন মাইয়ের কোবরে প্রবেশ করতে হবে ঢুকাতে হবে তখন মাথাটা এই দিক থেকে ঢুকায় নিয়ে রাখতে হবে এবং যে সময় রাখতে হবে সে সময় একটি দোয়া করতে হবে সে দোয়াটি হচ্ছে বিসলুলিল্লাহে আলামিল্লাতে রসুলিল্লাহ সালাহ আলি আসাল্লাম এবং অনেক যে মানুষ কবরে মাইয়েতকে মাইয়কে রাখবে সবারই পড়তে হবে না অনেকেরই এটা মত তবে আশা করা যায় দুই প্রকারে হয়তো চলবে ইনশাআল্লাহ এবং যখন মাইয়েতকে কবরে রাখতে হবে সেই সময় কিবলামুখী করে দিতে হবে ডান কাধে শুয়ে দিতে হবে এবং হচ্ছে তোমাদের কাবা হচ্ছে সে কারণে কিবলামুখী মানুষকে করে দিতে হবে মাইয়াতকে কবরের মধ্যে এবং এই কবর দেওয়ার পর যখন ছাদের প্রয়োজন হবে সেই ছাদ সেই কবরে দিতে হবে এখানে একটি জিনিস বলে দেওয়া ভালো মনে করছি অনেক জায়গায় কিছু মানুষ যখন কবর খনন করে তখন কোদাল মাটি এরকম তিন কোদাল মাটি আলাদা করে রেখে দেয় যখন ছাদ দেওয়া হয় ছাদ দেওয়ার সময় ওই তিন জায়গার মাটি আবার সেখানে দেওয়ার পর তখন মাটি দেওয়া হয় এই কাজটার কোন ইসলামে দলিল নেই এই কাজটার ইসলামে কোন প্র এরকম কোন প্রমাণ নেই যাই হোক যখন ছাপ দেওয়া হয়ে যাবে তখন সেখানে মাটি দিতে হবে প্রত্যেক মানুষকে তিন হাসা হাসু অর্থাৎ তিন আঞ্জল বা তিন হাত ঠিকঠাক করে দিতে হবে এই মাটি দেওয়ার সময় আর একটি দোয়া আমাদের দেশের মানুষেরা বলে থাকে সেই দোয়াটি হলো এই যে যখন প্রথম এক হাত মাটি দেয় তখন বলে ও ফি খালাক আর যখন দ্বিতীয়বারে দেওয়া হয় তখন বলে ওয়াফিহা নই যখন তৃতীয় কে তৈরি করেছি সৃষ্টি করেছি অর্থাৎ মাটিকে বলা হচ্ছে আর বলা হচ্ছে ওয়াফি ফিহা নই এবং এতেই তোমাদেরকে আমি আবার পুনরায় নিয়ে যাব ওয়া মিনহা নখুরে যুকুম তার এবং এর থেকেই তোমাদেরকে আবার পুনরায় তুলবো বা তোমাদেরকে জীবিত করব। এই জিনিসটি কোরআন শরীফের একটি আয়াত যে কথাটা স্বয়ং আল্লাহ তারা বলছেন এবং আল্লাহ এই আয়াতটিকে কবর দেওয়ার সময় মানুষকে আল্লাহ মানুষকে আল্লাহ হতে বলেননি এখানে এখানে যদি আমরা এই কথাটা বলি তাহলে আমরা মনে হচ্ছে স্বয়ং আল্লাহ হয়েছি যেখান থেকে তোমাকে তৈরি করেছি আর এখান থেকে আবার উঠাবো আর এখান থেকে আবার তোমাকে ঢুকাবো এটা কি ধরনের প্রশ্ন কোন হাজ নেই মানুষকে এই সময় কোনো দোয়া নেই, না কোনো দোয়া আছে মানুষ মাঠে দিবে সাধারণভাবে যদি কারো সন্দেহ হয় এবং কারা যদি মনে বলে যে এতদিন ধরে করে আসলাম আর আমার অমুক হুজুর শিখিয়ে দিয়েছে তাহলে হুজুর যে জিজ্ঞাসা করে নেবেন আর যদি আরো যদি মনে যদি কিছু হয় তাহলে আবার আপনি আলোচনা করার জন্য অভিযোগ দলিল প্রমাণ নিয়ে বাইরে কিন্তু আমল না হয় তাহলে সে কথার কোন দাম নেই সেটা যে কোনো আলমী বল এটা ছিল বলটি দেওয়ার আলোচনা মাটি যখন দেওয়া হয়ে গেল তখন এই কবরের সম্পর্কে আর একটু জানা দরকার যে কবরটা সাধারণত আধ হাত আধ হাতের মতো উঁচু করতে হবে এর বেশি যেন উঁচু করা না হয় আল্লাহ কোবর উচু করতে হ্যাঁ যদি ভয় থাকে যে না দুর্গন্ধ বের হতে পারে কবর থেকে তাহলে আরো একটু বেশি করে মাটি দিয়ে দিতে পারে যেন দুর্গন্ধ বের না হয় এইভাবে কবরকে কে মুসান্নাম করার আদেশ এসেছে মুসান্নাম মানে হচ্ছে মাঝখানটা একটু উঁচু এবং পাথর না পেলে আমাদের দেশে বাঁশ আছে বা কাঠ আছে এরকম কোন জিনিস সেখানে রেখে দেওয়া যেতে পারে তবে এই কবরের মাথার কাছে বা মাইয়েতের মাথার কাছে বা কবরের মাইয়েতের নাম এই সময় যখন কবর দেওয়া হয়ে গেল এবং এগুলো করা হলো তখন আবার পুনরায় মাইয়েতের জন্য দোয়া করতে হবে কি করতে হবে ভাই মাইয়েতের জন্য দফন দোয়া দফন শেষ হওয়ার পর কি করতে হবে দোয়া করতে হবে আল্লাহ রসুল বলছেন এরকম দফনের কাজ যখন শেষ হয়ে গেল বলছেন ইস্তাক ফেরুল আখি তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ তালার কাছে ক্ষমা চাও সালুল্লাহুত্তাসীটা এবং তার জন্য দোয়া করে যেন সে প্রশ্নের উত্তর স্পষ্টভাবে এবং সুন্দরভাবে দিতে পারে কারণ এই সময়টাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ হাজিতে এসছে মানুষকে যখন কবর দেওয়া হয় এবং এটাই মানুষের যে শেষ সময় জেনে রাখবেন ভাই পৃথিবীতে মানুষ অনেকে আমরা এসেছি ছোট ছিলাম বাচ্চা ছিলাম লেখাপড়া শুরু করেছি প্রাইমারি স্কুলে গেছি মুক্ত মাদ্রাসায় গেছি এখান থেকে ছুটা ফোটা করে আবার যুবক হয়েছে অনেক মানুষ বিবাহ সাদী করেছেন সৌদি আরবে এসেছেন আবার দেশে যাবেন আবার এখানে যাবেন আবার সেখানে যাবেন পৃথিবীর গোটা পৃথিবীটা দৌড়াদৌড়ি করার পর শেষ ঠিকানাটা কিন্তু ওখানেই যেদিন আমাদের शेष जीवन तैरी कर दान कर रसुलर दया करो ये समय के दो এই সময় এটা ঠিক নয় যে মানুষ ইমাম সাহেব যখন দোয়া করবে সবকে নিয়ে যদি সে পাঁচ মিনিট করে তো আমরাও পাঁচ মিনিট করব ক যদি দুই মিনিট করে তো আমরাও করব এরকম না যখনই দফন কাজ শেষ হয়ে গেল ইমাম সাহেব বলে দিবে দফন কার্য শেষ তোমরা দোয়া করো মানুষের যার যতখানি দোয়া করার ইচ্ছা হবে আরবিতে পারবে না বাংলায় নিজের ভাষায় সে দোয়া করে সেখান থেকে ফেরত আসবে এই সময় কিছু আমরা আরো দেখতে পারি যে কোবরে কেউ কবর দেওয়ার সময় আবার আজান দেয় কোথাও কোথাও কোথাও দেখা যায় হওয়ার পর নেই বক্সে দেয় আবার কিছু কিছু জায়গায় এর চেয়েও আরো বৃদ্ধি পেয়েছে আরো ডেভেলপ হয়েছে উন্নত হয়েছে কাজের কিছু কিছু জায়গায় দেখবেন যে এই যে কোবরে হাদিসে এসেছে যে প্রশ্ন উত্তর করবেন তারা ভাই যে মানুষ জীবনে বাংলা পড়তে পারলো না সে আরবিটা কেমন করে পড়বে তখন আর যদি সে আরবি জেনেও আল্লাহ তালা তৌফিক না দিলে সে আরবি পড়তে পারবে ফেরেস্তার হালা দেখে যদি ভালো মানুষ হয় তাহলে ফেরসটা তো ফেরেসটাকে দেখে খুশি আলহামদুলিল্লাহ আর যদি খারাপ মানুষ হয় তাহলে তার এতক্ষণ সময় দিবে ফেরেস তারা একটু মানে জ্ঞান থাকা দরকার মানুষের আবার অনেক কিছু করা হয় যেমন কেউ আবার ঢুকে ভিতরে রেখে দেয় আস্তে আস্তে ব্যাপক হচ্ছে আমি আগামী আলোচনা এই পড়া পড়িটারে আলোচনা রেখেছি ইনশাআল্লাহ সেদিন ব্যাপক এবং সুন্দর করে আলোচনা করা হবে আজকে এই বিষয়টা এখানেই থাক প্রোভিজনে রাখবেন খবর দেওয়ার পর শেষ করার পর করতে বলেছেন তাই আমাদের করতে হবে এর ঊর্ধে আর কোন জিনিস নেই তাই আমাদের সেগুলো করতে হবে না মৃত্যু যখন শেষ কখন দফন যখন শেষ হয়ে তখন তাজিয়া বলে একটা শব্দ আছে আরবি ভাষায় বা শরীয়তে যেটাকে বাংলায় সমবেদনা ব্যক্ত করা বলা যেতে পারে যদি কোনো মানুষের আত্মীয় স্বজনের এরকম হয় নিজের বন্ধুর এরকম হয় তাহলে মৃত্যুর পর তাকে গিয়ে তাজিয়া করা যেতে পারে তাজদিয়া মানে হল যে ভাই আল্লাহ এমন কিছু তাকে কথা বলা সান্ত্বনামূলক কথা বলা যার কারণে তার দুঃখ একটু কম হবে এবং তার মন শান্তি পাবে এরকম কথা বলতে হবে এবং জেনে রাখবেন তাজিয়ার জন্য এখন বর্তমানে বিশেষ আয়োজন করে একত্রিত মানুষ হয় কথা কোথায় মৃত্যু বা মাইয়েক মানুষের বাড়িতে মানুষের একত্রিত হয় সবাই সময়বেদনা। এবং নিজের কথা সেই মানুষকে ঘিরে আলোচনা করবে এরকম সিস্টেমে কোন তাজিয়া নেই এই তাজিয়া বা এই কাজের পর যে কাজটার এখন আমরা আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনাটা শুনেন এবং তারপরে আলোচনা শেষ করা হবে মানুষের কফন দফন করার পর আমাদের দেশে যে সমস্ত কার্যকলাপ আরো হয় সেই কার্যকলাপগুলোর মধ্যে তিন দিনের দিনের কিছু কাজ দশ দিনের দিনের কিছু কাজ এবং চল্লিশ দিনের দিনের কিছু কাজ এবং চল্লিশ ছাড়া এবং চল্লিশের আগে এর আগে পিছিয়ে কোরআন শরীফ করা এবং বক্সে দেওয়া এবং বক্সে দেওয়া দরুদ পড়া এবং বক্সে দেওয়া কোবরের কাছে আলোচনা ইসলাম ইসলাম এত সুন্দর ধর্ম এবং এত ভালো বিধান যে এতটুকুতেই ব্যস্ত এতটুকুতে শেষ হয়নি যে মানুষ মারা গেল জানাজা করে করে দোয়া চলে ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম তার প্রমাণ হলো এই যে যতদিন পর্যন্ত মানুষ কফন দফন দেওয়ার পর যতদিন ধরে সে বেঁচে থাকবে ততদিন ধরে সেই সে কবরস্থানের জিয়ারত করতে পারে এবং তাদের জন্য বলছেন কুন তো না কবুরে ফা ইন তুজাক আল্লাহ রসুল বলছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম আল্লাহ রসুল কবর জিয়ারদ থেকে নিষেধ করেছিলেন যখন ইসলামের শুরু শুরু তারপর যখন মুসলমান কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখেরা কে স্মরণ করিয়ে দেয় মানুষকে মৃত্যু কে স্মরণ করিয়ে দেয় মানুষকে ক্যামতের দিন কে স্মরণ করিয়ে দেয় তখন মানুষ আল্লাহকে ভয় করে বলে দিচ্ছেন যে আখের আতে সরান এটা হবে উদ্দেশ্য অন্য একা দিচ্ছে বলছেন ওখানে উদ্দেশ্য বলছেন যে কারণ কবর জিয়ারত করলে মানুষের ইব্রত হাসল হয় মানুষের উপদেশ পায় আরেক হাতিস বলছেন আমার বাবার কবর এটা আমার বনের কবর এটা আমার চাচার কবর এদের সাথে আমার এরকম উঠা বসা ছিল আজ পৃথিবী থেকে এরা বিদায় নিয়েছে এখানে কবরে আছে কোবরটা কত পুরাতন হয়ে গেছে এই কোবরটা নতুন হয়ে আছে আল্লা রসুল বলছেন যে মানুষের কবর জিয়ারাত করতে হবে এ কারণে যে যেন তাকে কবর জিয়ারাত কি করে আখের হাতকে স্মরণ করিয়ে দেয় অন্তরকে গলিয়ে দেয় এবং চোখ দিয়ে পানি বয়ে যায় এরকম উদ্দেশ্য নিয়ে কি করতে হবে কোবরের জিয়ারত করতে হবে আর একটি উদ্দেশ্য সেটা হচ্ছে কোবরবাসীর ক্ষমার জন্য কোবরাসীর মাের জন্য দোয়া করা উদ্দেশ্য এই দুটি উদ্দেশ্য থাকতে হবে কবর জিয়ারতের ক্ষেত্রে দোয়ার উদ্দেশ্যে কবর জিয়া করতে হয় এর এর দলিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বহু হাদিসে এসেছে তার মধ্যে একটি হাদিতে এসেছে হজরত আয়সা দিয়ে আল্লাহ আনহা একদিন আল্লাহ রসুলকে রাতে দেখেন যে তিনি তার বিছানা থেকে উঠে বাকিতে গেলেন বাকিতে যাওয়ার পর আবার ফিরে আসলেন এই ঘটনা কয়েকবার হয়েছে আল্লাহ রসুলের জীবনীতে এবং প্রায় প্রায় আল্লাহ রসুল এরকম বাকিতে যেতেন আল্লাহ রসুল যখন ফিরে আসলেন হজরত আয়সা বললেন আপনি কোথায় গেছিলেন হুজুর তখন আল্লাহ রসুল বললেন ইনি উমির আন আদু আল এখন আমি বাকিতে গিয়েছিলাম এবং আল্লাহ তারা আমাকে আদেশ করেছে যেন আমি তাদের জন্য দোয়া করি সেই জন্য দোয়া করার জন্য আমি কবরস্থানে গিয়েছিলাম সেই কারণে আমাদেরকে ভাই কবরস্থানে আখেরাতকে স্মরণ করতে পারি এবং এই কারণে যারা সে জন্য বাসী আমরা দোয়া করতে পারি এই উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে কবর জিয়ারত করা অবৈধ এবং না যায় কারণ যে উদ্দেশ্য এবং যে কারণে নবী সাহাবারা করেছেন সেই উদ্দেশ্য এবং সেই কারণে আমাদের মধ্যে হতে হবে जेमर बर्तमान जुगे कबर जीवर वो दान कर जेनेल्ला क्यों जो पृथ्वी नदी बुजुर्गर का दो दो शीख अल्लाह तला क्ला मानुष আল্লা তালার কাছে সুপারিশ করে দাও এই জিনিস সুবিধা আছে এই সুপারিশের উদ্দেশ্যে কবর জিয়ারত ছিল না আর কিছু মানুষকে দেবে মান্যত নিয়ে যায় আল্লাহ ছাড়া অন্যের নামে মান্ন করা এই শির কি কাজ এই উদ্দেশ্যে কোন মানুষ যেন কবর না করে আবার কিছু মানুষ মনে করে যে যে স্থানে মানুষের পেটের ব্যথা হয়েছে জন্য তাকে বলছে অমুক অলির কোবরের কাছে গিয়ে দোয়া করো কোবরের কাছে গিয়ে কোরআন পড়ে তোমার অসুখ ভালো হয়ে যাবে দেখা গেল সে আলোচনা সে মানুষ ভালো হয়ে গেল এই সমস্ত কার্যকলাপে যারা আহ্বান করে भक्तर पुजा चले कोबर के घिरे मानुष के डाके आल्लास ना निजे कबुल्ला नाम সে আল্লাহর ঘরে দোয়া করার জন্য ডাকা হয় না এবং বলা হয় না যে মসজিদে যাও মসজিদে দোয়া করে তাহলে সেখানে আল্লাহ তালার কাছে কি কোবরস্থানে গিয়ে দোয়া করে তোমার দোয়া আল্লাহ তালা কবির করো মসজিদে না এরকম যারা কোবর পূজা করে এবং কোবরের ভক্ত আর এরকম লোকের ভক্ত করা এই আহ্বান করে আল্লাহ রসুল্লামের যুগে এবং সাহাবাহামের যুগে কোন সাহাবি এবং কোন এই উদ্দেশ্যে কোবর স্থানে যেতেন না যে দোয়া করবেন গিয়ে নিজের জন্য আর কোবরবাসীর আল্লাহ করেছেন আল্লাহ করতে যেতে হবে বা কোবর জিয়ারত করতে হবে এই উদ্দেশ্যে যেন আখেরাতকে হয় এবং কোবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহ তালার কাছে করা হয় ভাই এই জিয়ারত করার নিয়ম কি এটাও আমাদের জানতে হচ্ছে যে ঠিক আছে আমি তো জিয়ারত করবো বা গেলাম কিন্তু নিয়ম আমার কি হবে ইসলাম এবং সে সেই আমাদের শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আমাদেরকে জিয়ারত করতে যেতে হবে এবং আমাদের জিয়ারত করতে গিয়ে কি বলতে হবে কোন তারিখে যেতে হবে না কোন দেশে মানুষের মনে করে জিয়ারত করতে গেলে মনে হয় রমজান মাসের যখন বিশ তারিখ হয়ে যাবে তারপরে জিয়ারতটা শুরু করতে হবে কিছু মানুষ মনে করে যে না শুক্রবার এখানে আমাদের পরে জিয়ারত করতে হবে কিছু মনে মানুষ করে যে সাবানের পনেরো তারিখ আসবে তারপরে হবে কিছু মনে করে যেদিন শবে মেরাজ হবে ওদিন আসবো জিয়ার এছাড়া অন্য দিনে আর জিয়ার পান আমাকে বলে অন্য দিনে বেশিরভাগ আর অমুকের দিনে মহরমের দিনে তাই না ঠিক না বেটি অন্যান্য দিনে যদি জিয়ারত হয়েও থাকে তো এত বেশি আকারে হয় না তাহলে কি মনে করেছেন উনারা উনারা কি মনে করেছেন মনে করেছেন যে এই দিনগুলিতে হয়তো জিয়ারত করতে হয় যে হুজুর আমার বাপ মামারা গেছে চলেন আমাদের খবরে একটু জিয়ারপ করেন হুজুর যাবেন তারপর হুজুর যখন দোয়া করবেন তখন সবাই উনার সাথে দোয়া করবেন যেমন একটু আগে বললাম যে হুজুরও মনে করছে যে হ্যাঁ আমারও একটা বিরাট সম্মান আছে पद्धति रसुल्ला के रूप करते रसुल्लाम कर सबसम भाई এটা নয় যে উনারা কি করেছেন উনারা যেমন করেছেন তেমন করবো আমার মর্যাদা রাখে না আল্লাহ রসুল সাল্লামের আদিস বলছেন যে কানা রসুল ইউ আল্লাহ কাবের বলছেন যেমরা বলবে বাহু বেকুম আমরা করতে পারি দোয়াটির মানে সাধারণ আসসালামুম তোমাদের উপর শান্তি বর্ষণ হোক ভাই খালাস যদি আল্লাহ তাল কাছে আর দরকার নেই আমার এই মুখ করেছে আমার মা মুখ করেছে আমার মায়ের কম ছিল আর কম ছিল আল্লাহ তুমি ক্ষমা করো দরকার নাই ছোট কথা দেবopot আল্লাহ তুমি এদের উপর শান্তি বর্ষণ করো যদি কারো উপর আযাব হয় থাকে তাহলে শান্তি বর্ষণ হলে খারাপ আযাব আর নেই তারপরে বলেন আহালা বিআরে মিনাল মুমিনিন মুমিন বাশিদদের ওয়াল মুসলিমিন এবং মুসলমানেরা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন আমরাউ তোমাদের কাছে অতি অতি মানে অতি শিগগির আমরা তোমাদের কাছে আয়া চলে আসবে তখন শাস্তি পকে মরতে হবে শান্তি এবং আফিয়া প্রার্থনা করছি হ্যাঁ এটা আল্লাহ রসুল্লামের দোয়া যে কবরস্থানে জিয়ার করতে গেলে এরকম দোয়া পড়তে হবে যদি কোনো মানুষের এই দোয়া মনে না থাকে তুমিও সে সালাম দেওয়ার পর নিজের ভাষায় দোয়া করবে এবং জিয়ারত করতে গিয়ে কি বলতে হবে আর জিয়ারত করার পদ্ধতি কি ছিল এই যে এত বা এতগুলো যে হাদিস আসছে বিশেষ করে শোয়েবরাতের একটা জৈব হাদিস আমাদের দেশে আলেমারা খুব বর্ণনা করে শোয়েবরাতের আমল করার জন্য ঠিক আছে যে কোন একজন সাহাবিকে য তার আল্লা রসুল বাকিতে কয়েকবার রাতে তিনি গেছেন একাই আশা চুপ করে দেখে আসছেন আরো কেউ দেখে এসছেন স্বয়ং আল্লাহ রসুল যখন বা সাতাশ তারিখ উনত্রিশ তারিখ চলো আমরা সবাই মিলে জিয়ারত করে আসি এই পদ্ধতি নয় কারণ জিয়ারত করাটা একটা নেকির কাজ আর জিয়ারত যে করতে যাবে তার উদ্দেশ্য হচ্ছে আখারাতকে স্মরণ করা তাহলে যে মানুষের আল্লাহর ভয় থাকবে নিয়ে যাওয়ার যারা কোন ভালো করে উজু করতেই জানে না আবার যদি অজু করতে জানে তো বেনামাজি আজকে জিআরফ করতে যাবে ও এক দলকে নিয়ে আর সেদিন খালা তৈরি করবে ওই দিন আবার মানে মহফিল করবে আর ওই দিন করার মুছে গেল জিয়ারতের উদ্দেশ্য এবং জিয়ারতের পদ্ধতি হচ্ছে এই যে মানুষ যাকে যখন ইচ্ছা করবে জিয়ারত যাওয়ার পর সেখানে এই সমস্ত দোয়া করে সেখান থেকে আসবে। যে মানুষেরা জিয়ারত করতে যাওয়ার পর প্রথমে বর্তমানে যেটা শুরু হয়েছে এটা কিন্তু নবীর যুগের আমলে না কোন হাদিসের কোথাও নেই যে মানুষ যখন জিয়ারত করতে যাচ্ছে তখন প্রথমে বল তোমার তিনবার কুল পড়ো তিনবার ফাতে পড়ো তোমরা নিজের ঘর কবরস্থান বানাও না কেন घरे कुरान पड़ा तुम्हारा घर टा के कबरस्थान मत करो ना अर्थात कबरस्थान कुरान पड़ा है तुम्हारा कि কবরস্থান তাহলে কি কবরস্থানে মানুষ কোরআন শরীফ পড়বে যেমন ঘরে পড়া হয় তেমন যেন কবরস্থানে না করা হয় কবরস্থানে যেটা করা হয় সেটা যেন ঘরে না করা তার ঘরে কোরআন শরীফ পড়ার নিয়ম আছে কিন্তু কবরস্থানে কোরআন শরীফ নিয়ম নেই এবং সেখানে দফন এটি একটি গুরুত্বপূর্ণ কাজ মানুষকে দফনের কাজ সমাপ্ত করতে হবে এবং কবর তৈরি করতে হবে দফন করার পর সেই মাইতের জন্য এবং সমস্ত কবর বাসের জন্য দোয়া করতে হবে দোয়া করে ফিরে আসতে হবে তারপরে যে কাজটা থেকে যায় সে কাজটি হচ্ছে কবর জিয়ারত যে কোনো মানুষ যে কোনো ভাই যে কোনো সময় হলে সে কবর পারে এবং জিয়ারতের উদ্দেশ্য হবে শরণ করা এবং মাইয়েতের জন্য দোয়া এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা এই জিয়ারতকে কেন্দ্র করে এরকম কোন দিন নির্ধারণ বিশেষ আয়োজন এরকম কোন শরীয়তে প্রমাণ নেই আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে কোরআন এবং সুহিদ অনুযায়ী এবং সাহাবাইকরামের আমল অনুযায়ী সমস্ত কার্যকলাপ করার তৌফিক দান করেন আমিন এবং যতগুলো বিদায়তী কার্যকলাপ হচ্ছে সেগুলোকে বর্জন করা তৌফিক দান করেন আমিন এবং আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদের যারা পূর্বসুরি মা বাবা ভাই বোন এবং মুসলমান এবং আত্মহত্যা করলে সে কাফের হয়ে যায় না মানুষকে মানুষকে মুসলমানদের কবরস্থানে দফন করতে হবে মুসলমান আর কাফেরদের জায়গায় দোপন করতে হবে তাকে কাফেরদের কাফেরদেরকে মুসলমানের জায়গায় মুসলমানকে কাপের জায়গায় করা যাবে না কেউ যদি আত্মহত্যা করে তাহলে আত্মহত্যাটা হচ্ছে কাবিরা গুনা কাবিরা গুণা মানে বড় গুণা যে বড় গুণা তৌবা ছাড়া ক্ষমা হয় না বা যে গুনার জন্য আল্লাহ তালা শাস্তি রেখেছে কিন্তু সে মানুষ মুসলমান থেকে কাফের হয়ে যায় না একমাত্র একটি দল বলেছে যে করলে কাফের সেটা আর এই খারেজি দল আহলে সুন্নাতল জামায়াতের দল নয় তাছাড়া প্রত্যেক মুসলিম ব্যক্তির মধ্যে যতখানে মুসলিম দলগুলির মধ্যে যতই মতভেদ থাক না কেন কেউ এ কথা বলেনি যে কাবিরা গুনা করলে মানুষ কাফের হয়ে যায় যদি কাবিরা গুণা করলে কাফের হতো তাহলে সে মানুষকে মুসলিমদের গোরস্থানে দফন করা হতো না সে মানুষ বড় গুণা করেছে আল্লাহতালা তাকে শাস্তি দিবেন আবার আল্লাহতালা চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারেন সেই জন্য তাকে মুসলমানদের গোরস্থানেই কবর দিতে হবে